সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান। আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে বনি ইসরায়েল সম্প্রদায় কারা তারা কোন নবীর বংশধর বনি ইসরায়েল সম্প্রদায়ের আকিদাবা বিশ্বাস কি এবং কি কারণে বনি ইসরায়েল সম্প্রদায় ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলিমদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বনি ইসরায়েল সম্প্রদায়ের বিখ্যাত নবী কারা ছিলেন এবং এই বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর কোন কোন কিতাব নাজিল করা হয়েছিল मूल कहनी प्रवेश कर आगे भिडियोटी लाइक चैनल सबसक्राइब करीडियो सम्पर्पनर जेको मतामत कमेंट कर जाना भूलें ना चलु शुरू करा याकूब आलहिवास्लाम वंशधर बनी इसराइल बला हैूब आल्हीक नाम छसराइल यमर कारण यूब आल्ही साल्लाम वंशधर बनी इजराइल बला है এই কারণে বনি ইসরায়েল সম্প্রদায়ের ইতিহাস জানতে হলে আমাদের ইয়াকুব আলাহিউ এবং তার সন্তানদের ইতিহাসও জানতে হবে ইয়াকুব আলাহিউাসাল্লামের বংশধরদের ইতিহাসই হচ্ছে বনি ইসরায়েল সম্প্রদায়ের ইতিহাস ইসাক ইবনে ইব্রাহিম দুই জন পুত্র সন্তান ছিল তাদের একজনের নাম হচ্ছে ইশ এবং অপরজনের নাম হচ্ছে ইয়াকুব আলাহিউ বিভিন্ন রেওয়য়েতে বর্ণিত হয়েছে ইসাক আলাহিউ তার বড় পুত্র ঈশকে অধিক পরিমাণে ভালোবাসতেন কিন্তু ইসহাক সালামের স্ত্রী রেবেকা ইসের চেয়ে ছোট ছেলে ইয়াকুব সালামকে বেশি ভালোবাসতেন একদিন ইসহাক তার বড় ছেলে ইশকে বললেন তুমি যদি একটি বকরি বা হরিণের গোস্ত কাবাব করে আমাকে খাওয়াতে পারো তবে আমি তোমার জন্য দোয়া করব ঈশ ছিল একজন দক্ষ শিকারী পিতার ইচ্ছা পূরণের জন্য ইস শিকারের উদ্দেশ্যে রওনা হলেন অন্যদিকে ইসাক সালামের স্ত্রী রেবেকা ইয়াকুব সালামকে বললেন তুমি একটি মোটা ছাগল জবাই করে সেই ছাগলের গোস্ত দিয়ে কাবাব বানিয়ে তোমার পিতাকে উপহার দাও এতে তোমার পিতা খুশি হয়ে তোমার জন্য দোয়া করবেন মায়ের কথা মতো ইয়াকুব সালাম একটি ছাগল জবাই করে কাবাব বানিয়ে ইসাক সালামের সামনে হাজির হলেন বয়সের কারণে ইসাক সালামের চোখের দৃষ্টি অনেকটাই ক্ষীণ হয়ে এসেছিল কাবাবের গন্ধ পেয়ে ইসাক আলাহিউয়াসাল্লাম বললেন আমার জন্য এই কাবাব কে এনেছে তখন রেবেকা বললেন আপনার আদরের পুত্র আপনার জন্য কাবাব নিয়ে এসেছে আপনি আপনার পুত্রের জন্য দোয়া করুন কাবাব খাওয়ার পর ইসহাক ইসাক আল্লাহিউসাল্লাম মহান আল্লাতালার দরবারে ফরিয়াত করে বললেন হে আমার রব আমার যে পুত্র আমাকে সন্তুষ্ট করেছে আপনি তাকে এবং তার বংশধরকে নবত দান করুন দিকে। ইশ শিকার থেকে ফিরে এসে দেখলেন ইসাক আলাহিউয়াসাল্লাম ইতিমধ্যেই ইয়াকুব আল্লাহামের জন্য দোয়া করেছেন এই ঘটনায় ইশ প্রচণ্ড ক্ষুব্ধ হলেন তিনি চিৎকার করে বললেন আমি অবশ্যই ইয়াকুবকে হত্যা করব তখন ইসাক আলাহিউয়াসাল্লাম বললেন হে ইশ তুমি শান্ত হও ক্রোধের বশবর্তী হয়ে কাবিলের মতো অপরাধ করো আমি তোমার জন্য মহান আল্লাতালার দরবারে দোয়া করব মহান আল্লাতালা তোমার বংশকে অনেক সম্মান এবং খ্যাতি দান করবেন কিন্তু ইশ কোনোভাবেই এই বিষয়টিকে মানতে পারছিলেন না এই ঘটনার কারণে ঈশের মনে ইয়াকুব সালামের বিরুদ্ধে তীব্র শত্রুতার সৃষ্টি হয়েছিল পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে মা রেবেকা ইয়াকুব আল্লাহসাল্লামকে বললেন ঈশের ক্রোধ থেকে বাঁচার জন্য তুমি ইরাকের হারাম শহরে চলে যাও সেখানে তোমার একজন মামা আছেন ইসাক আলাহিউল্লামও এই ব্যাপারে সম্মতি দিয়েছিলেন সুতারাং মা এবং বাবার পরামর্শ মোতাবেক ইয়াকুব সালাম রাতের আধারে ইরাকের উদ্দেশ্যে রওনা হলেন পরের দিন ইয়াকুব আলাহিউয়া সালাম একটি নির্জন স্থানে বিশ্রাম নেওয়ার জন্য থামলেন সেখানে একটি পাথরকে বালিশ বানিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন ঘুমের মধ্যে ইয়াকুব আল্লাহ সালাম একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন মাটি থেকে আসমান পর্যন্ত একটি নূরের সিঁড়ি স্থাপন করা হয়েছে এবং সেই সিঁড়ি দিয়ে ফেরেস্তারা উঠানামা করছেন এই সময় মহান আল্লাতালা ইয়াকুব সালামকে উদ্দেশ্য করে বললেন হে ইয়াকুব আমি তোমাকে এবং তোমার বংশকে বরকত দেব তোমার বংশকে আমি বৃদ্ধি করব এবং এই জমিন তোমার এবং তোমার পরবর্তী বংশ ধৈর্যের জন্য নির্ধারণ করব। এই স্বপ্নের উপর ভিত্তি করেই বনি ইসরায়েল সম্প্রদায় অর্থাৎ ইহুদিরা আজও দাবি করে যে ফিলিস্তিনের জমি মহান আল্লাতালা তাদের জন্যই নির্ধারণ করেছেন ইহুদিরা দাবি করে এটা মহান আল্লাতালার দেওয়া একটি মহান প্রতিশ্রুতি এই দাবির কারণেই ফিলিস্তিনকে কেন্দ্র করে বনি ইসরায়েল এবং মুসলিমদের মধ্যে সংঘর্ষ হয় ইয়াকুব আলাহিউাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে এই স্বপ্নের কারণে খুবই আনন্দিত হলেন তিনি মহান আল্লা তালার দরবারে শুক্রিয়া আদায় করে বললেন হে আমার রব যখন আমি নিরাপদে আমার পিতার কাছে ফিরতে সক্ষম হব তখন আমি এই স্থানে আপনার একটি ঘর নির্মাণ করব আমি আমার সমস্ত সম্পদের দশ ভাগের এক ভাগ আপনার রাস্তায় দান করে দেব এরপর ইয়াকুব আল্লাহ সাল্লাম যে পাথরে মাথা রেখে ঘুমিয়েছিলেন সেই পাথরে তেল মাখিয়ে চিহ্ন এঁকে দিলেন যাতে পরবর্তীতে তিনি খুব সহজেই এই স্থান আবারও চিনতে পারেন এরপর ইয়াকুব আলাহিউয়াসাল্লাম ইরাকের হারাম শহরে তার মামা লাবানের কাছে পৌঁছে গেলেন ইয়াকুব আলাহিউয়া সাল্লামকে দেখে তার মামা লাবান অত্যন্ত খুশি হলেন তিনি ইয়াকুব আলাহিউয়া সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন এবং খুশি মনে মেহমানদারি করলেন ইয়াকুব আলাহিউয়া সাল্লামের মামা লাবানের দুইটি মেয়ে ছিল বড় মেয়ের নাম ছিল লেয়া এবং ছোট মেয়ের নাম ছিল রাহেল এই রাহেল ছিলেন খুবই সুন্দরী ইয়াকুব আলাহিউয়া সাল্লাম तर मामा लबानर का राहल के विरो प्रस्ताव दिलें तबान बोलें राहल के विरतल चराते कि रेवाएते सत बचर पर्त बलाबानर यस्तावे यूब आल्हमाम सम्मत हलनश्रुति अनुसारे यूब आल्हि साल्लाम दीर्घ सत बचर जबत् छागल चलिए सत बचर अतिबाहित हार पर ल मे राहल के ইয়াকুব সালামের সঙ্গে বিয়ে দিলেন কিন্তু বিয়ের প্রথম রাতে যখন ইয়াকুব তার স্ত্রীর কাছে গেলেন তখন তিনি অবাক হয়ে দেখলেন তার বিয়ে রাহেলের সঙ্গে হয়নি বরং তার বিয়ে হয়েছে লাবানের বরমে মেয়ে লেয়ার সঙ্গে পরের দিন ইয়াকুব আলাহিউাসাল্লাম লাবানের কাছে এই প্রতারণার কারণ জানতে চাইলেন তখন লাবান বললেন আমাদের সমাজের নিয়ম হচ্ছে বড় মেয়েকে অবিবাহিত রেখে ছোট মেয়েকে বিয়ে দেওয়া যায় না তখন ইয়াকুব আলাহিউয়াসাল্লাম বললেন কিন্তু আমি আপনার ছোট মেয়ে রাহেলকে বিয়ে করতে চেয়েছিলাম তখন ইয়াকুব আলাহিউয়াসাল্লামের মামা লাবান বললেন যদি তুমি সত্যি রাহেলকে বিয়ে করতে চাও তবে তোমাকে আরো সাত বছর আমার ছাগল দেখাশোনা করতে হবে লাবানের এই কথায় ইয়াকুব আলাহিউয়াসাল্লাম সম্মত হলেন এবং আরো সাত বছর অতিবাহিত হল সাত বছর পূর্ণ হওয়ার পর লাবান তার ছোটমে মেয়ে রাহেলকেও ইয়াকুব সালামের সঙ্গে বিয়ে দিলেন তৎকালীন সময়ে একজন পুরুষের জন্য দুই বোনকে একসঙ্গে বিয়ে করা নিষিদ্ধ ছিল না তাই ইয়াকুব আলাহিউয়া সাল্লাম লেয়া এবং রাহেল দুই বোনকেই বিয়ে করেছিলেন মামা লাবানের কাছে দীর্ঘদিন অবস্থান করার পর ইয়াকুব আলাহিউয়া সাল্লাম তার দুইজন স্ত্রীকে নিয়ে জন্মভূমি ফিলিস্তিনে ফিরে যাওয়ার অনুমতি চাইলেন এই খবরে লাবান খুবই দুঃখিত হলেন কারণ তার দুই মেয়ে নাতিনাতনি এবং ভাগ্নে ইয়াকুব আল্লাহ্লাম সবাই তাকে ছেড়ে চলে যাবেন এই জন্য লাবান ইয়াকুব সালামকে আরো কিছুদিন থাকার জন্য অনুরোধ করলেন কিন্তু ইয়াকুব আলাহিউল্লাম বললেন মহান আল্লাতালা আমাকে নির্দেশ দিয়েছেন সুতরাং আমাকে অবশ্যই আমার জন্মভূমিতে ফিরতে হবে লাবান তখন ইয়াকুব সালামকে চারশত ছাগল এবং কয়েকজন দাসী উপহার দিলেন এই উপহার সঙ্গে নিয়ে ইয়াকুব আল্লাহ সাল্লাম ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন সফরের এক পর্যায়ে ইয়াকুব আলাহিউাল্লাম এমন একটি স্থানে উপস্থিত হলেন যে স্থানের আশেপাশে ইয়াকুব আলাহিউয়া সাল্লামের ভাই ইস অবস্থান করছিলেন অন্যদিকে গ্রামবাসীরা ইশকে খবর দিল একটি কাফেলা কেনানের উদ্দেশ্যে যাত্রা করেছে এই কাফেলায় তিনটি শিশু অনেক ছাগল এবং দাসী রয়েছে ঈশ তখন চিন্তামগ্ন হয়ে ভাবলেন এই বিশাল কাফেলার মালিক কী হতে পারে এমন সময় ইশের মনে পড়ল ২০ বছর আগের কথা তখন ঈশ আনন্দিত হয়ে ভাবলেন নিশ্চয়ই এই কাফেলা আমার ভাই ইয়াকুব আলাহিউয়া সালামের তখন ঈশ তার কিছু সঙ্গীকে নিয়ে ইয়াকুব আলাহিউয়া সালামের কাফেলার উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু যখন ইয়াকুব আলাহিওয়া সাল্লাম ঈশের আগমনের খবর পেলেন তখন তিনি আতঙ্কিত হয়ে পড়লেন তিনি ভাবলেন ঈশের কারণেই আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছিল আমার বড় ভাই ইস যদি এখনও আমার উপর ক্ষুব্ধ থাকে তবে আমি আবারও বিপদে পড়ব তখন মহান আল্লা তাল্লাহ ইয়াকুব আলাহিউলামকে সান্ত্বনা দিয়ে বললেন হে ইয়াকুব তুমি ভয় পেও না এরপর দুই ভাইয়ের সাক্ষাৎ হল ইয়াকুব আল্লাহ সাল্লাম তার ভাই ইসের প্রতি সম্মান দেখালেন ঈশ ইয়াকুব আল্লাহিউলামকে বুকে জড়িয়ে ধরলেন এরপর ইয়াকুব আল্লাহাম আবারও যাত্রা শুরু করলেন এবং সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন যেখানে তিনি ২০ বছর আগে পাথরকে বালিশ বানিয়ে ঘুমিয়েছিলেন সেই স্থানে উপস্থিত হয়ে তিনি সেই পাথরটিকে খুঁজতে লাগলেন যেই পাথরে তিনি চিহ্ন রেখে গিয়েছিলেন বিগত ২০ বছরে এই স্থানের অনেক পরিবর্তন হয়েছিল কিন্তু মহান আল্লা তলার সাহায্যে তিনি সেই পাথর খুঁজে পেলেন এরপর ইয়াকুব তার ছেলেদের সঙ্গে নিয়ে সেখানে মহান আল্লা তালার একটি ঘর নির্মাণ করলেন যে ঘরটিকে আজ আমরা বাইতুল চিনি। ইয়াকুব পর নবী দাউদ আলাহিউ বাইতুল মোকাদ্দাস পুনর্নির্মাণ করেছিলেন দাউদ আলাহিউয়াসাল্লামের পর নবী সুলাইমান সালাম এখানে একটি অপূর্ব ইমারত নির্মাণ করেছিলেন এই ইমারতকে ইহুদিরা হাইকালে সোলাইমানি বা সোলাইমানের মন্দির হিসেবে আখ্যায়িত করে থাকে পরবর্তীকালে রোমানদের আক্রমণে এই হাইকালে ধ্বংস হয়ে যায় তবে এই হাইকালে একটি দেয়াল এখনো অবশিষ্ট আছে যাকে পশ্চিমের দেয়াল বা ওয়াইলিং ওয়াল বলা হয় আপনারা হয়তো ইন্টারনেটে ছবি বা ভিডিওতে দেখেছেন ইহুদিরা প্রায়শই একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে তাওরাত কিতাব তেলোয়াত করে ইহুদিরা বিশ্বাস করে মুসলিমরা অন্যায়ভাবে এই পবিত্র স্থানে মসজিদুল আকসা নির্মাণ করেছে এবং এখানেই সুলাইমান আলাহিউয়া সালামের মন্দির ছিল এই জন্য ইহুদিরা মসজিদুল আকসা ধ্বংস করে সেখানে আবারও তাদের ওই মন্দির নির্মাণ করতে চায় ইয়াকুব আলাহিউয়া সাল্লামের দুইজন স্ত্রী ছিলেন তারা হচ্ছেন লেয়া এবং রাহেল এছাড়াও ইয়াকুব আলাহিউলামের দুইজন দাসী ছিলেন তারা হচ্ছেন জুলফা এবং বিলহা এই চারজনের মাধ্যমে ইয়াকুব সালামের বংশ বৃদ্ধি হয়েছিল লেয়ার গর্ভে জন্ম নিয়েছিল চারজন পুত্র তারা হচ্ছেন রুবেন সিমজন লেভি ইয়াহুদা এবং এক কন্যা দিনা রাহেলের গর্ভে দুইজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল তারা হচ্ছেন ইউসুফ এবং বিনা এমিন জুলফার গর্ভে জন্ম হয়েছিল জন পুত্রের তারা হচ্ছেন গাদ এবং আশের বিলহার গর্ভ থেকে জন্ম নিয়েছিল জন পুত্র তারা হচ্ছেন দান এবং নাফতালি এইভাবে ইয়াকুব সালামের মোট বারোজন পুত্র এবং একজন কন্যা সন্তান ছিল এই বারোজন পুত্র থেকেই পরবর্তীতে বনি ইসরায়েলের বারোটি গোত্রের উৎপত্তি হয়েছিল বনি ইসরায়েল সম্প্রদায় বলতে ইয়াকুব সালামের বংশকে বোঝায় কারণ ইয়াকুব সালামের আরেক নাম ছিল ইসরায়েল ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে মহান আল্লা তালার বান্দা তবে ইয়াকুব আলাহিউয়া সালামের আরেক পুত্র ইয়াহুদার নামানুসারে বনি ইসরায়েল সম্প্রদায়কে ইহুদিও বলা হয় এখন আমরা ইব্রাহিম আলাহিউয়া সালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকেই শুরু হয়েছিল বনি ইসরায়েল এবং বনি ইসমাইল সম্প্রদায়ের ইতিহাস ইব্রাহিম আলাহিউয়া সাল্লামের দুইজন স্ত্রী ছিলেন সারা সালাম ছিলেন ইব্রাহিম আলাহিউয়া সালামের প্রথম স্ত্রী এরপর মহান আল্লাতালার নির্দেশে ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম বেবি হাজেরাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন এই হাজেরার গর্ভে ইব্রাহিম আলাহিউয়া সালামের একটি পুত্র পুত্রসন্তান জন্মগ্রহণ করেছিল এই পুত্রের নাম ছিল ইসমাইল আলাহিউল্লাম ইসমাইল আলাহিউয়া সালাম ছিলেন ইব্রাহিম সালামের প্রথম পুত্র সন্তান। যখন বিবি হাজেরার গর্ভে ইসমাইল সালাম জন্মগ্রহণ করেছিলেন তখন সারা সালাম এবং হাজেরা সালামের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়েছিল এই পরিস্থিতিতে মহান আল্লা তালার নির্দেশ মোতাবেক ইব্রাহিম সালাম হাজরা এবং শিশু ইসমাইলকে সঙ্গে নিয়ে বর্তমান মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেখানে হাজরা এবং ইসমাইল সালামকে সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যবর্তী এলাকায় রেখে আসেন বর্তমান সময়ে এই স্থানটিকে মহান আল্লা তালা হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্ধারণ করেছেন হাজেরা এবং ইসমাইল আলাহিউয়া সালামকে মক্কায় রেখে আসার পর মহান আল্লা তালা সারা সালাম আলাহিউাল্লামকেও একটি পুত্র সন্তান দান করেছিলেন এই পুত্র সন্তানের নাম রাখা হয়েছিল ইসাক আলাহিউয়া সাল্লাম ইসাক আলাহিউয়াসাল্লামের পুত্র ছিলেন ইয়াকুব আলাহিউয়া সালাম এই ইয়াকুব আলাহিউয়া সাল্লামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত সহজ ভাষায় বললে ইসমাইল এবং ইসাক আলাহিউয়া সালাম ছিলেন ইব্রাহিম সালামের দুই পুত্র ইসাক আলাহিউয়া সাল্লামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত এই বংশে অনেক মহান নবীর আগমন ঘটেছে যেমন দাউদ আলাহিউ ইউসুফ আলাহিউয়া সাল্লাম আয়ুব আলাহিউয়া সাল্লাম সুলাইমান আলাহুয়া সাল্লাম জাকারিয়া আলাহিউ মুসা আলাহিউ এবং ইসায়েবনে মারিয়াম অন্য দিকে ইব্রাহিম আলাহিউয়া সাল্লামের বড় ছেলে ইসমাইল আলাহিউয়া সাল্লামের বংশধরেরা আরবের মক্কা অঞ্চলে বসবাস করছিল ইসমাইল আলাহিউয়া সাল্লামের বংশধরকে বনি ইসমাইল বলা হয় এই বনি ইসমাইল সম্প্রদায়ের একটি শাখা হচ্ছে বনু হাসিম গোত্র এই বনু হাসিম গোত্রেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলাহিউয়া সাল্লাম এইভাবে ইব্রাহিম আলাহিউয়া সালামের দুই পুত্রের মাধ্যমে দুইটি আলাদা গোত্র অর্থাৎ বনি ইসমাইল এবং বনি ইসরায়েলের সৃষ্টি হয়েছিল বর্তমান সময়ে ইহুদি এবং মুসলিমদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে ইয়াকুব আলাহিউয়া সালামের সেই স্বপ্ন যে স্বপ্নে মহান আল্লা তালা ইয়াকুব আলাহিউলামকে ফিলিস্তিনের জমি ইয়াকুব আলাহিউলামের বংশের জন্য নির্ধারণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মহান আল্লা তালা ইয়াকুব আলাহিউলামকে ওয়াদা করেছিলেন তিনি ইয়াকুব আলাহিউয়া সালামের বংশকে সংখ্যায় বাড়িয়ে দেবেন এবং ফিলিস্তিনের জমি তার বংশের জন্য নির্ধারণ করবেন ইহুদিরা এটাও দাবি করে বনি ইসমাইল সম্প্রদায় মহান আল্লাহ তালা কখনোই নবী পাঠাবেন না এই কারণে ইহুদি সম্প্রদায় নবী করিম সাল্লাহু আলাহিউকে নবী হিসাবে অস্বীকার করে থাকে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইহুদিরা ইসমাইল আলাহিউলামের মা হাজারা আলাহিউকে দাসী হিসেবে গণ্য করে এই বিষয়টি ইহুদি সাহিত্যেও উল্লেখ করা হয়েছে ইহুদি সাহিত্যে হাজরা আলাহিউাল্লামকে দাসী হিসেবে উপস্থাপন করার মাধ্যমে হাজরা আলাহিউাল্লামের মর্যাদাকে ক্ষুণ্ণ করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে ইহুদিরা বিশ্বাস করে ইব্রাহিম আলাহিউয়া সাল্লামের দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাহিউয়া সাল্লাম ছিলেন একজন নগণ্য দাসী ইহুদিরা ইসমাইল আলাহিউয়া সাল্লামকে একজন দাসীর সন্তান হিসেবে আখ্যায়িত করে থাকে ইহুদিরা বিশ্বাস করে ইসাহ আলাহিউয়া সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাহিউয়া সাল্লামের স্ত্রী সারাহ আলাহিউাল্লামের সন্তান এই কারণে একজন দাসীর সন্তান অর্থাৎ ইসমাইল আলাহিউয়া সাল্লাম কখনোই সারা সালামের সন্তান ইসহাক ইসাক সালামের সমকক্ষ হতে পারে না ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন কিতাবে ইসমাইল সালামের বংশকে অত্যন্ত নিচু বংশ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে এটা ছিল ইহুদি সম্প্রদায়ের হিংসা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি অপচেষ্টা মাত্র কিন্তু আমরা যদি বিভিন্ন সহি রেওয়ায়ত পরীক্ষা করে দেখি তবে আমরা একটি ভিন্ন ইতিহাস জানতে পারবো। ইব্রাহিম আলাহিউয়া সালাম মানুষকে মূর্তি পূজা ত্যাগ করে মহান আল্লাহাতালাকে উপাস্য হিসাবে গ্রহণ করার আহ্বান করেছিলেন এই কারণে অভিশপ্ত বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাহিউয়া সালামের উপর সীমাহীন জুলুম এবং অত্যাচার করেছিল এমনকি ইব্রাহিম আলাহিউয়া সালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল যখন নমরুদ অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করেছিল তখন ইব্রাহিম আলাহিউয়া সালাম মহান আল্লাতালার নির্দেশে ব্যাবিলন ত্যাগ করেছিলেন ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম সারা আলাহিউয়াসাল্লামকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তৎকালীন সময়ে ব্যাবিলন থেকে ফিলিস্তিন যেতে হলে মিশর অতিক্রম করতে হত ইব্রাহিম আলাহিউয়া সময়ে মিশরে একজন জালেম বাদশাহ রাজত্ব ছিল যখন ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম মিশরে পৌঁছে গেলেন তখন বাদশাহ গোয়েন্দারা বাদশাহকে এই সংবাদ দিল যে ব্যাবিলন থেকে মিশরে একজন মুসাফির এসেছেন এই মুসাফিরের স্ত্রী অত্যন্ত সুন্দরী মিশরের এই জালিম বাদশাহ পরস্ত্রীর প্রতি আসক্ত ছিল যখনই এই জালিম বাদশাহ কোনো সুন্দরী পরস্ত্রীর সন্ধান পেত তখন সে উক্ত নারীকে নিজের মহলে নিয়ে আসত মিশরের জালিম বাদশাহ তখন হুকুম দিল সারা আলাহিউসাল্লামকে তার দরবারে উপস্থিত করা হোক যখন জালিম বাদশাহর লোকেরা এই ফরমান নিয়ে ইব্রাহিম আলাহিউয়া সাল্লামের সামনে উপস্থিত হল ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম তখন মহান আল্লাতালার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব আপনি এই জালিমের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করুন ইব্রাহিম আলাহিউয়া সালাম মিশরে একাকী এবং অসহায় অবস্থায় ছিলেন এই কারণে ইব্রাহিম আলাহিউয়া সালাম, সারা সালামকে সেই জালিম বাদশাহ দরবারে পাঠাতে বাধ্য হয়েছিলেন যখন সারা আলাহিউয়া সালামকে জালিম বাদশার সামনে উপস্থিত করা হলো, তখন মিশরের বাদশাহ সারা আলাহিউয়া সালামের সৌন্দর্য মুগ্ধ হয়েছিল এবং এই জালিম বাদশাহ সারা আলাহিউয়াসাল্লামের সঙ্গে নিজের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করতে চাইল এই ভয়ানক পরিস্থিতিতে সারা আলাহিউয়াসাল্লাম মহান আল্লাতলার দরবারে ফরিয়াত করে বললেন হে আমার রব আমি অসম্মানিত হওয়ার চাইতে মৃত্যুকেই বেশি পছন্দ করব হে আমার রব আপনি আমাকে এই জালিমের অত্যাচার থেকে রক্ষা করুন এই বিপদে আপনি একমাত্র রক্ষাকারী এই দিকে মিশরের জালিম বাদশাহ যখন খারাপ উদ্দেশ্য নিয়ে সারা আলাহিউ আসাল্লামকে স্পর্শ করতে চাইল সঙ্গে সঙ্গে এই জালিমকে মহান আল্লাতালার পক্ষ থেকে শাস্তি দেওয়া হল জালিম বাদশাহ সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল তখন এই জালিম বাদশাহ মনে মনে মহান আল্লাতালার কাছে তওবা করে ফেলল মহান আল্লাতালা এই তওবা কবুল করে বাদশাকে সুস্থ করে দিলেন সুস্থ হওয়ার পর জালিম বাদশাহ আবারও সারা আলাহিউয়াসাল্লামকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করতে চাইল মহান আল্লাতালা আবারও এই জালিমের সমস্ত শরীর অবশ করে দিলেন এইবার এই জালিম বাদশাহ সারা আল্লাহামের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল সে কান্নাজরিত কণ্ঠে বলল হে পবিত্র মহিলা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি অন্তর থেকে তওবা করছি আমি এমন ভুল আর কখনোই করব না আপনি আমার জন্য মহান আল্লাতালার কাছে দোয়া করুন সারা আল্লাহ আসাল্লাম তখন মহান আল্লাতালার দরবারে এই জালিম বাদশাহ জন্য ক্ষমা চাইলেন পুনরায় সুস্থ হওয়ার পর জালিম বাদশাহ এটা বুঝতে পেরেছিল এই মহিলা কোনো সাধারণ মহিলা নন এবং সে এটাও বুঝতে পেরেছিল যদি সে আরেকবার এই ভুল করার দুঃসাহস দেখায় তবে তার ধ্বংস অনিবার্য তখন মিশরের বাদশাহ ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম এবং সারা আলাহিউয়াসাল্লামের কাছে আন্তরিকভাবেই ক্ষমা প্রার্থনা করেছিল মিশরের বাদশাহ ইব্রাহিম আলাহিউয়াসাল্লামের ব্যক্তিত্ব এবং সারাহ সালামের পবিত্রতায় এতটাই মুগ্ধ হয়েছিল যে সে তার নিজের কন্যা হাজেরাকে ইব্রাহিম আলাহিউয়া সালামকে উপহার হিসেবে দান করে দিল ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম এই উপহার গ্রহণ করে হাজেরা সালামকে বিয়ে করেছিলেন এরপর মহান আল্লাহতালা এই হাজেরার গর্ভে ইব্রাহিম আলাহিউয়া সালামের একটি পুত্র সন্তান দান করেছিলেন এই পুত্রের নাম রাখা হয়েছিল ইসমাইল আলাহিউয়া সাল্লাম কিন্তু ইহুদি কিতাবসমূহে হাজরা আলাহিউলামকে বরং দাসী হিসেবে হাজারা আলাহিউলামকে দাসী হিসেবে কারণ হচ্ছে ইব্রাহিম আলাহিউলামের পুত্র ইসমাইল আলাহিউয়া বংশকে নিচু করে দেখানো কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে মর্যাদা নির্ধারণ করেন একমাত্র মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা প্রত্যেক নবীকে সম্মানিত করেছেন এবং সকল নবীর সর্দার হিসেবে নবী করিম সালাল্লাহু আলাহিউলামকে মনোনীত করেছেন এবং নবী করিম সাল আলাহিউসাইল এই কারণে হিংসা করে আলাহিউ হচ্ছেন নবিকুলের সর্দার এবং নবী করিম সাল্লাহু আলহিউাল্লাম বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ না করে বনি ইসমাইল বংশে জন্মগ্রহণ করেছিলেন এটাই হচ্ছে ইহুদি এবং মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব এবং শত্রুতার সবচেয়ে বড় কারণ ইহুদিরা বনি ইসরায়েল বংশ ছাড়া অন্য কোনো বংশে নবী আসবে এটা কখনোই স্বীকার করতে রাজি নয় আরও একটি মজার বিষয় হচ্ছে ইহুদিরা বিশ্বাস করে ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম মহান আল্লাতালার আদেশ মোতাবেক যে পুত্রকে কুরবানি করতে চেয়েছিলেন তিনি হচ্ছেন ইসাক আলাহিউয়া সাল্লাম তবে ইহুদিদের এই বিশ্বাস মুসলিম আকিদার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক মুসলিমরা বিশ্বাস করে কোরবানির জন্য ইসমাইল আলাহিউয়া সাল্লামকেই নির্ধারণ করা হয়েছিল এছাড়াও ইহুদিরা বিশ্বাস করে ফিলিস্তিনের মাটি মহান আল্লাহ তালা ইয়াকুব আলাহিউলামের বংশকে দান করেছেন এবার চলুন আমরা ইয়াকুব আলাহিউয়া সাল্লামের কাহিনীতে আবারও ফিরে যাই ইয়াকুব আলাহিউয়া সাল্লাম ফিলিস্তিনে ফিরে এসে পাইতুল মোকাদ্দাস নির্মাণ করেছিলেন এই ফিলিস্তিনের মাটিতে ইয়াকুব আলাহিউয়া সাল্লামের স্ত্রী রাহেল ইন্তেকাল করেছিলেন এবং এই বাইতুল মুকাদ্দাসেই রাহেলকে দাফন করা হয়েছিল রাহেলের কবরে স্মৃতিচিহ্ন হিসেবে একটি পাথর স্থাপন করা হয়েছিল ইয়াকুব আলাহিউ রাহেলকে এতটাই ভালোবাসতেন যে রাহেলের মৃত্যুর পর ইয়াকুব আলাহিউয়াসাল্লাম প্রচণ্ড শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন রাহেলের মৃত্যুর কিছুদিন পরেই ইয়াকুব আলহিউাসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে হেব্রন শহরে চলে যান এই হেব্রনে ইয়াকুব সালামের পিতা ইসহাক আলাহিউয়া সাল্লাম এবং তার বড়ো ভাই ইশ বসবাস করতেন ইয়াকুব আলাহিউয়া সালামের সমগ্র জীবন ছিল অত্যন্ত কঠিন এবং বেদনায় পরিপূর্ণ রাহেলের মৃত্যুর পর ইয়াকুব আলাহিউয়া সালাম অত্যন্ত শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন রাহেলের দুই পুত্র ইউসুফ আলাহিউ এবং বিনয়ামিনকে ইয়াকুব আলাহিউ অত্যন্ত ভালোবাসতেন ইউসুফ সালামের প্রতি ইয়াকুব সালামের এই সীমাহীন ভালোবাসার কারণে ইয়াকুব সালামের অন্য পুত্ররা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েছিল এই জন্য তারা একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনার মাধ্যমে ইউসুফ আলাহিউয়া সালামকে একটি কুয়ায় নিক্ষেপ করেছিল এরপর যখন ইউসুফ আলাহিউয়া সালাম মিশরের বাদশাহ হয়েছিলেন তখন ইউসুফ আলাহিউয়া সালাম তার পিতা ইয়াকুব আলহিউয়া সালাম এবং তার ভাইদেরকে মিশরে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন ইউসুফ আলাহিউয়া সালামের আমন্ত্রণে যখন ইয়াকুব আলাহিউয়া সালাম মিশরে গিয়েছিলেন তখন ইয়াকুব আলাহিউয়া সালামের সঙ্গে ছিল মাত্র তিরানব্বই জন কিন্তু যখন মুসা সালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন তখন বনি ইসরায়েল সম্প্রদায়ের সংখ্যা ছিল ছয় লক্ষ সত্তর হাজারের মতো ইয়াকুব আলাহিউয়া সালাম দীর্ঘ ২৪ বছর মিশরেই অবস্থান করেছিলেন মৃত্যুর পূর্বে ইয়াকুব আলাহিউয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন তার মৃত্যুর পর তাকে ফিলিস্তিনে ইব্রাহিম আলাহিউয়া সালামের কবরের পাশেই দাফন করতে হবে ইয়াকুব আলাহিউলামের মৃত্যুর পর ইউসুফ আলাহিউয়া সাল্লাম ওসিয়ত অনুসারে ইয়াকুব আলাহিউলামের দেহকে একটি সিন্ধুকে ভরে ফিলিস্তিনে পাঠিয়ে দেন এবং ইয়াকুব আলাহিউাল্লামকে ইব্রাহিম আলাহিউাল্লামের কবরের পাশেই দাফন করা হয় সেই দিন থেকেই বনি ইসরায়েল সম্প্রদায় মৃতদেহকে সিন্ধুকে ভরে দাফন করতে শুরু করে এবং এই প্রথা এখনও পর্যন্ত প্রচলিত রয়েছে ইহুদি ধর্মে ইয়াকুব আলাহিউয়া সালামকে অত্যন্ত সম্মানিত নবী হিসেবে বিবেচনা করা হয় কারণ ইয়াকুব আলাহিউয়া সালামের বংশ থেকেই ইহুদি জাতির উৎপত্তি হয়েছে ইশাইবনে মারিয়াম সালাম এই বনি ইসরায়েল সম্প্রদায়ের নবী ছিলেন কিন্তু ইহুদিরা ঈসাইবনে মারিয়াম আলাহিউয়া সাল্লামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু মহান আল্লাহ তালা ঈশা আলাহিউাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন ঈশাইবনে মারিয়াম আলাহিউয়া সাল্লাম ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য শেষ নবী এবং রাসুল ইশাইবনে মারিয়াম আলাহিউয়া সাল্লামের জন্মের প্রায় পাঁচশো বছর পর বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে বনি ইসমাইল বংশে নবী করিম সাল্লাহু আলাহিউাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে নবী করিম সাল্লালাল্লাহু আলাহিউয়াসাল্লামকে নিয়ে কোনো গোত্রগত পার্থক্য করা যাবে না কারণ নবী করিম সাল্লালাল্লাহু আলাহিউসাল্লামকে পাঠানো হয়েছিল সমগ্র পৃথিবীর মানুষের জন্য সমগ্র গোত্র এবং বংশের জন্য ইহুদি এবং খ্রিস্টানদের মতো আমরা মুসলিমরাও ফিলিস্তিনকে পবিত্র ভূমি হিসেবে গণ্য করে থাকি কারণ এই ফিলিস্তিনের মাটিতেই মুসলিমদের প্রথম কিবলা অবস্থিত মেরাজের রাতে এই বাইতুল মোকাদ্দাস থেকেই নবী করিম সালাল্লাহ আলাহিউাল্লাম আসমানে আরোহণ করেছিলেন ফিলিস্তিন হচ্ছে সেই পবিত্র স্থান যেই স্থানটিকে ঘিরে শতাব্দীর পর শতাব্দী যাবৎ যুদ্ধবিগ্রহ চলছে খ্রিস্টান ইহুদি এবং মুসলিমরা বারবার এই ভূমি দখল করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কিন্তু কেউই চিরস্থায়ীভাবে টিকতে পারে নাই আজও এই ফিলিস্তিন একটি অমীমাংসিত সমস্যা হিসেবেই রয়ে গেছে এখানে একটা বিষয় জেনে রাখা খুবই জরুরি জেরুজালেম শুধুমাত্র মুসলিম বা ইহুদি নয় খ্রিস্টানদের জন্যও এই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য মহান আল্লাতালা অসংখ্য নবীরাসুল পাঠিয়েছেন এখানে আমরা কয়েকজন বিখ্যাত নবীর ব্যাপারে আলোচনা করব যেমন ইউসুফ আল্লাহিউ মুসা আলাহিউাম হারুন আলাহিউ দাউদ আলাহিউ তোলাইমান সালাম এবং ইসায়বনে মারিয়াম আলাহিউাল্লাম এই সমস্ত নবীদের ব্যাপারে পবিত্র কোরআনেও আলোচনা করা হয়েছে ইউসুফ সালাম ছিলেন ইয়াকুব সালামের পুত্র তিনি ছিলেন ইসাক সালামের নাতি এবং ইব্রাহিম আলহিউয়া সালামের বংশধর যখন ইউসুফ আলাহিউলামের ছোটো ভাই বিনিয়ামিন জন্মগ্রহণ করেন তখন ইউসুফ আলাহিউয়া সালামের মা রাহেল ইন্তেকাল করেন মহান আল্লাহ তালা ইয়াকুব আল্লাহিউাল্লামকে বারোজন পুত্র সন্তান দান করেছিলেন কিন্তু রাহেলের গর্ভ থেকে শুধুমাত্র ইউসুফ আলাহিউাল্লাম এবং বিনিয়ামিন জন্মগ্রহণ করেছিলেন ইউসুফ আলাহিউআাল্লামকে মহান আল্লাহতাল্লাহ অপরূপ সৌন্দর্য দান করেছিলেন ইউসুফ আলহিউ আসাল্লামকে তার পিতা ইয়াকুব আলাহিউ অত্যন্ত ভালোবাসতেন মহান আল্লাহ তালা ইউসুফ আলাহিউাল্লামের ব্যাপারে আলোচনা করার জন্য সুরা ইউসুফ নাজিল করেছিলেন এই সুরাই বর্ণিত ঘটনাকে আহসানুল কাসম কাহিনী বলা হয়েছে এর মধ্যে সুরা ইউসুফে চব্বিশ বার এবং অন্যান্য সুরায় দুইবার উল্লেখ করা হয়েছে ইউসুফ আলাহিউয়াসাল্লাম একবার একটি স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নে তারা এবং চন্দ্র ও সূর্য ইউসুফ আলাহিউাল্লামকে সেজদা করেছিল যখন ইয়াকুব আলাহিউয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাপারে জানতে পেরেছিলেন তখন তিনি বুঝতে পারলেন মহান আল্লাহতালা ইউসুফ আলাহিউয়া সাল্লামকে নবুয় দান করবেন তবে ইয়াকুব আলহিউ আসাল্লাম এটা চিন্তা করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে শয়তানের কুমন্ত্রণার মাধ্যমে তার বাকি পুত্ররা ইউসুফ আলাহিউাল্লামের শত্রু হয়ে যাবে এই জন্য তিনি ইউসুফ আলাহিউয়া সাল্লামকে উদ্দেশ্য করে বললেন हे हमार पुत्र तुम्हें स्वप्नर कथा गोपन रख् जदि तुम्हार भाइर यह स्व्लारेते तबा तुम्हे षड़े लिप्त हो कंतु जेको भाई होक यूसुफ आलामर यह स्वप्नर कथा फाँस यूसुफ आल्हिस्लमर भाइर यूसुफ आल्हीसलम के प्रचंड हिंसा करत जख तरा स्वप्न ब्यापारेते पे तक तर हिंसा और बहु गुणे वृद्धि पे घटनार ইউসুফ আলাহিউয়াসাল্লামের ভাইরা ইউসুফ আলাহিউয়ালসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো। তারা একে অপরকে বলল ইউসুফকে হত্যা করতে হবে অথবা দূরের কোনো দেশে নির্বাসিত করতে হবে কিন্তু তাদের মধ্যে একজন বলল ইউসুফকে হত্যা করো না বরং তাকে গভীর কোনো কূপে ফেলে দাও যাতে কোনো কাফেলা ইউসুফকে উদ্ধার করতে পারে এই ঘটনার মাধ্যমে ইউসুফ আলাহিউয়াসালামের স্বপ্ন সত্যি হয়েছিল মহান আল্লাহ তালা ইউসুফ আলাহিউাল্লামকে নবুয় দান করেছিলেন এবং মিশরের বাদশাহী দান করেছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের আরেকজন বিখ্যাত নবী হচ্ছেন মুসা মুসা আলাহিউলা সাল্লামে জন্মগ্রহণ করেছিলেন এবং মুসা আলাহিউাল্লামকে বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য পাঠানো হয়েছিল হারুন আলাহিউাল্লাম ছিলেন মুসা আলাহিউাল্লামের বড় ভাই মহান আল্লাহ তালা হারুন আলাহিউাল্লামকে মুসা সালামের সহকারী হিসেবে নবুয় দান করেছিলেন এক রাতে ফেরাউন স্বপ্নে দেখল একটি আগুনের গোলা ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে দিচ্ছে ফেরাউনের জ্যোতিষীগণ এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে বনি ইসরায়েল বংশে এমন একটি শিশুর জন্ম হবে যে শিশু ফেরাউনের ধ্বংসের কারণ হবে স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন আতঙ্কিত হয়ে পড়েছিল এরপর ফেরাউন আদেশ দিল বনি ইসরায়েলের সমস্ত নবজাতক শিশুকে হত্যা করতে হবে এই সময়টাতেই মুসা আলাহিউ জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মুসা আলাহিউলামের জন্মের পর মুসা আলাহিউলামের পিতামাতা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যদি এই শিশুর জন্মের ব্যাপারে কেউ জানতে পারে তবে এই শিশুর মৃত্যু অবধারিত অবশেষে মহান আল্লাতালার আদেশ মোতাবেক মুসা আলাহিউলামের মা মুসা আলাহিউাল্লামকে একটি সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিলেন মহান আল্লা তালার অসীম কুদ্রতে মুসা আলাহিউসালামকে বহনকারী সিন্দুক ফেরাউনের প্রাসাদের সামনে পৌঁছে গিয়েছিল যখন ফেরাউনের প্রাসাদের রক্ষীরা সিন্দুক থেকে মুসা আলাহিউয়াসাল্লামকে উদ্ধার করলো। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া শিশু মুসা আলাহিউলামকে দেখে প্রচণ্ড খুশি হলেন ফেরাউনের কোনো সন্তান ছিল না এই কারণে আসিয়া শিশু মুসা আলাহিউাল্লামকে পরম মমতায় বুকে তুলে নিলেন পেরাউন যখন এই শিশুর ব্যাপারে জানতে পেরেছিল তখন ফেরাউন এই শিশুকে হত্যা করতে চাইল কিন্তু আসিয়া বলল এই শিশুকে হত্যা করবেন না এই শিশু হয়তো আপনার জন্য কল্যাণ বই নিয়ে আসবে এই শিশুই হয়তো আপনার চক্ষু শীতলকারী হবে ফেরাউন তার স্ত্রী আসিয়াকে খুব ভালোবাসত আসিয়ার কারণে ফেরাউন মুসা সালামকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করেছিল এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল মুসা আলাহিউলাম ফেরাউনের ঘরেই বড় হচ্ছিলেন আর এটাই হচ্ছে মহান আল্লা তালার অসীম কুদরত যে মুসা আলাহিউয়াসাল্লামকে হত্যার জন্য ফেরাউন বনি ইসরাইলের হাজারো শিশুকে হত্যা করেছিল সেই মুসা আলাহিউসাল্লাম ফেরাউনের ঘরেই পরম যত্নে লালিত পালিত হচ্ছিলেন বিভিন্ন রেওয়য়েতে বর্ণিত হয়েছে মুসা আলাহিউ অত্যন্ত শক্তিশালী এবং সুদর্শন একজন মানুষ ছিলেন একবার মুসা আলাহিউসাল্লাম দেখলেন একজন কীপ্তি সম্প্রদায়ের মানুষ একজন বনি ইসরায়েলি ব্যক্তির উপর অত্যাচার করছে তখন মুস্তা আলাহিউ সেই কিপ্তিকে ঘুষি মেরেছিলেন মুস্তা আলাহিউাল্লামের এক ঘুষিতেই সে কিপ্তি লোকটি মারা গিয়েছিল এই হত্যার খবর প্রকাশিত হওয়ার পর ফেরাউন মুস্তা আলাহিউাল্লামকে গ্রেফতার করার আদেশ দিয়েছিল সেই সময়ে ফেরাউনের দরবারে একজন ব্যক্তি উপস্থিত ছিলেন তিনি মুসা আলাহিউাল্লামকে সেখান থেকে সরে পড়তে বললেন তখন মুসা সালাম মিশর ছেড়ে মাদিয়ান শহরে চলে আসেন দীর্ঘ পথে ভ্রমণের কারণে তিনি খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন পথে চলতে চলতে তিনি একটি গ্রামে উপস্থিত হয়ে দেখলেন সেখানে একটি কূপকে কেন্দ্র করে অনেক মানুষের জমায়েত হয়েছে সবাই নিজের পশুকে পানিপান করাচ্ছে কিন্তু কূপের একদম পেছনে দুইটি মেয়ে তাদের পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এত মানুষের ভিড়ের কারণে তারা তাদের পশুগুলিকে পানি পান করাতে পারছিল না তখন মুসা আলাহিউাল্লাম এই দুইটি মেয়ের পশুগুলিকে পানি খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন মেয়ে দুইটি বাড়িতে গিয়ে তাদের বৃদ্ধ পিতাকে সমস্ত ঘটনা খুলে বলল এই মেয়ে দুইটির বাবা ছিল নবী সোয়াইব আলাহিউলাম শোয়াইব আলাহিউয়া সাল্লাম তার দুই কন্যাকে উদ্দেশ্য করে বললেন তোমরা সেই বিদেশি যুবকটিকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাও যাতে আমরা তাকে মেহমানদারি করতে পারি সোয়েব আল্লাহিউলামের নিমন্ত্রণে মুসা আলাহিউ সোয়াইব সালামের বাড়িতে উপস্থিত হলেন খাবার খেতে খেতে সোয়াইব আলাহিউল্লাম মুসা আলাহিউ আসার কারণ জানতে চাইলেন মুসা আলাহিউ নিজের সমস্ত ঘটনা খুলে বললেন তখন সোয়াইব সালামের একজন কন্যা বলল এই যুবককে আমাদের কাজের জন্য রেখে দেওয়া উচিত এই যুবক বিশ্বস্ত এবং শক্তিশালী তখন সোয়াইব আলাহিউসা আলাহিউকে বললেন যদি তুমি আট বছর আমার ছাগল চড়াও তবে আমি আমার এই কন্যার সঙ্গে তোমার বিয়ে দেব আর যদি আরো দুই বছর ছাগল চড়াও তবে সেটা হবে বিয়ের মোহরানা অর্থাৎ তোমাকে মোট দশ বছর ছাগল চরাতে হবে মুসা আলাহিউ এই প্রস্তাবে সম্মত হলেন এরপর মুসা আলাহিউলাম দীর্ঘ ১০ বছর যাবৎ ছাগল চড়িয়েছিলেন এবং ১০ বছর পর টোয়াইব আলাহিউ সালামের কন্যাকে বিবাহ করেছিলেন একদিন মুসা আলাহিউলাম ছাগল নিয়ে অনেক দূরে গিয়েছিলেন মুসা আলাহিউ সালামের সঙ্গে তার স্ত্রীও ছিলেন ছাগল নিয়ে ফেরার সময় দিনের আলো শেষ হয়ে অন্ধকার নেমে এসেছিল মুসা আলাহিউ তখন একটি আশ্রয়ের খোঁজ করছিলেন সেই রাতটি ছিল খুবই ঠান্ডা এবং কষ্টকর তখন মুসা সালাম দূরের পাহাড়ে একটি জ্বলন্ত আলো দেখতে পেলেন তখন মুসা আলাহিউয়া সাল্লাম তার স্ত্রীকে বললেন তুমি এখানেই অপেক্ষা কর আমি দূরের ওই পাহাড় থেকে আগুন সংগ্রহ করে নিয়ে আসব মুসা আলাহিউ আগুনকে উদ্দেশ্য করে রওনা হলেন তিনি যতই আগুনের দিকে যাচ্ছিলেন আগুন ততই দূরে সরে যাচ্ছিল এইভাবে অনেকক্ষণ যাবত আগুনের পেছনে ধাওয়া করার পর মুসা আলাহিউয়া সাল্লাম আতঙ্কিত হয়ে পড়লেন ঠিক তখনই মুসা আলাহিউয়া সাল্লাম একটি আওয়াজ শুনতে পেলেন হে মুসা আমি তোমার রব তুমি জুতা খুলে ফেলো এটা পবিত্র স্থান আমি তোমাকে দান করেছি। এইভাবে মহান আল্লাহ মুসা করেছিলেন। এরপর মহান আল্লাহ আলাহিউাল্লামকে নির্দেশ দিয়ে বললেন ফেরাউনের কাছে যাও ফেরাউনকে তাওহীদের পথে আহ্বান কর মহান আল্লাহ তালার নির্দেশ মোতাবেক মুসা আলাহিউ এবং তার ভাই হারুন আলাহিউাল্লাম ফেরাউনের দরবারে গিয়ে তাকে তাওহিদের দাওয়াত দিলেন কিন্তু ফেরাউন এই দাওয়াত প্রত্যাখ্যান করে বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল এরপর মহান আল্লাহ মুসা সালামকে বললেন হে মুসা তুমি তোমার সম্প্রদায় নিয়ে মিশর ত্যাগ করে সামদেশে চলে যাও মুসা সালাম রাতের অন্ধকারে বনি ইসরায়েলকে নিয়ে শামের উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু ফেরাউন এই খবর পেয়ে তার বিশাল সেনাবাহিনী নিয়ে মুসা আলাহিউ এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের পিছু ধাওয়া করতে লাগল যখন বনি ইসরায়েল সম্প্রদায় সমুদ্রের কিনারায় পৌঁছে গেলেন তখন ফেরাউনের সেনাবাহিনীও খুব নিকটে চলে এসেছিল ফেরাউনের সেনাবাহিনীকে দেখে বনি ইসরায়েলিরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল এই অবস্থায় মুসা আলাহিউসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন হে আমার জাতি তোমরা ভয় পেও না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাহায্য করবেন এমন সময় মহান আল্লাহতালা মুসা আলাহিউ সালামকে আদেশ দিলেন তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত কর মুসা আলাহিউ লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতেই সমুদ্রে রাস্তা তৈরি হয়ে গেল এবং মুসা আলাহিউ ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে নিরাপদে সমুদ্র অতিক্রম করে ফেললেন অন্য অন্যদিকে ফেরাউন এবং তার বাহিনী যখন সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল তখন মহান আল্লা তালার হুকুমে পানি আবারও আগের মতো হয়ে গেল এবং ফেরাউন এবং তার সমস্ত সৈন্য ডুবে মারা গেল এটাই ছিল মুসা আলাহিউয়াসাল্লামের কাহিনী মুসা সালাম হচ্ছেন বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন সম্মানিত নবী এখন আমরা দাউদ আলাহিউয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করব। দাউদ আলাহিউয়াসাল্লাম হচ্ছেন বনি ইসরাইলের একজন বিখ্যাত নবী দাউদ আলাহিউাল্লাম খ্রিস্টপূর্ব ৯৬৫ সালে অর্থাৎ ঈশা আলাহিউাল্লামের জন্মের 9৬৫ বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন দাউদ আলাহিউয়া সালামের চেহারায় পবিত্রতার আভা ছিল তিনি ছিলেন অত্যন্ত দয়ালু সাহসী এবং বিচক্ষণ একজন নবী মহান আল্লাহ তালা দাউদ আলাহিউয়া সালামকে রাজত্ব এবং বিচারের ক্ষমতাও দান করেছিলেন দাউদ আলাহিউয়া সালামের আগে বনি ইসরায়েল সম্প্রদায় নবুয়ত এবং রাজত্ব আলাদা ছিল কিন্তু মহান আল্লাহ তালা দাউদ আলাহিউয়া সালামের মাধ্যমে রাজত্ব এবং নবুয়তকে একত্রিত করে দিয়েছিলেন দাউদ আলাহিউ আসাল্লাম ছিলেন একজন নবী রাসুল এবং একজন ন্যায়পরায়ণ বাদশাহ আদম আলাহিউয়া সালামের পর দাউদ আলাহিউয়া সালাম ছিলেন একমাত্র নবী যাকে পবিত্র কুরাণে মহান আল্লাহতালা খলিফা হিসেবে স্বীকৃতি দিয়েছেন পবিত্র কুরআনে মহান আল্লাহতালা বলেছেন হে দাউদ আমি তোমাকে খলিফা বানিয়েছি সুতরাং তুমি মানুষের সাথে ন্যায় বিচার করবে বনি ইসরায়েল সম্প্রদায় যখন অত্যাচারী এবং জালিম বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন সেই যুদ্ধে বনি ইসরায়েলের একটি অল্প বয়সী ছেলেও অংশগ্রহণ করেছিল বয়সের কারণে এই ছেলেটিকে কোনো অস্ত্র দেওয়া হয়নি ফিলিস্তিনের অত্যাচারী বাদশাহ জালুতের সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী এবং তৎকালীন সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত जालुद्ठी राजकियों बाहने चढ़े जुद्धर नेतृत्व दी एम समय सेल्प बयसी ऐलेटी जालुतर सामने दाड़े जालुद के उद्देश्य को बल्ल हे जालुदमी तुम्हें हत्या करब यल्पबयसी एम दुस्साहस देखे जालुद विस्तब जालुद तख अल्प बसी ऐलेटी उद्देश्य को बल बोकामि करा जुद्ध क्षेत्र पाली जाओ तुम्हार मत अल्प बयसी बाच्चा के हत्या करते चीना তখন অল্পবয়সী ছেলেটি শান্ত কণ্ঠে বলল কিন্তু আমি তোমাকে হত্যা করব এরপর যুদ্ধের ময়দানের সমস্ত সেনাবাহিনী অবাক হয়ে দেখল সেই কিশোরের ছোঁড়া গুলতির আঘাতে জালুত মাটিতে পড়ে গেল এবং মারা গেল ঘটনার আকস্মিকতায় জালুতের সেনাবাহিনী হত বিহল হয়ে পড়েছিল এবং এরপর জালুতের সেনাবাহিনী পরাজয় স্বীকার করে নিল এই অল্পবয়সী কিশোর ছিলেন একজন রাখাল এই ছেলেটি হচ্ছেন নবী দাউদ আলাহিউয়া সাল্লাম মহান আল্লাহ তালা দাউদ সালামকে রাজত্ব দান করেছিলেন মহান আল্লাহ আল্লাহতালা দাউদ আলাহিউয়া সালামকে প্রথমে রাজত্ব দান করেছিলেন এরপর মহান আল্লাহ তালা দাউদ সালামকে নবুয় দান করেছিলেন পবিত্র কোরআনে মহান আল্লা তালা বলেছেন দাউদ জালুদকে হত্যা করল এবং মহান আল্লাহ তালা তাকে রাজত্ব দিলেন এবং জ্ঞান দান করলেন স্তুরা বাকারা আয়াত দুইশো মোহান আল্লাহ তালা দাউদ আলাহিউলামের উপর যাবুর কিতাব নাজিল করেছিলেন এই যাবুর কিতাবে একশো পঞ্চাশটি সুরা রয়েছে মোহান আল্লাহ তালা দাউদ আলাহিউ আসাল্লামকে সুমধুর কণ্ঠস্বর এবং লোহাকে নরম করার ক্ষমতা দান করেছিলেন যখন দাউদ আলাহিউাল্লাম যাবুর তেলওয়াত করতেন তখন সমগ্র প্রাণীকুল দাউদ আলহিউ আসাল্লামের সুরে আচ্ছন্ন হয়ে যেত সুলাইমান আলাহিউ আসাল্লাম ছিলেন দাউদ আলাহিউসাল্লামের পুত্র দাউদ আলাহিওয়া সালামের মৃত্যুর পর মহান আল্লাতালা সুলাইমান আলাহিউসালামকে বনি ইসরায়েল সম্প্রদায়ের বাদশাহ করেছিলেন বিভিন্ন রেওয়য়েতে বর্ণিত হয়েছে সোলাইমান আলাহিউাল্লামের সামনে মহান আল্লাহ তালা তিনটি বিকল্প উপস্থাপন করেছিলেন সেগুলি হচ্ছে রাজত্ব সম্পদ এবং জ্ঞান মহান আল্লাহ তালা সুলাইমান আলাহিউালামকে এই তিনটির মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন সুলাইমান আল্লাহ সাল্লাম জ্ঞানকে বেছে নিয়েছিলেন সুলাইমান এই আল্লাহ মহান আল্লাহ খুশি হয়ে বাকি দুইটি জিনিস অর্থাৎ রাজত্ব সুলাইমান আল্লাহ দান করেছিলেন মহান আল্লাহ তালা সুলাইমান আলাহিউাল্লামকে এমন এক বাদশাহী দান করেছিলেন যা পূর্বে কাউকে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও কাউকে দেওয়া হবে না মহান আল্লাহতালা মানুষ জিন প্রাণিকূল এমনকি বাতাসকে পর্যন্ত সোলাইমান সালামের অধীনে করে দিয়েছিলেন তোলাইমান সালামের এমন একটি সিংহাসন ছিল যে সিংহাসনে চড়ে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যেত সোলাইমান আলহিউ আসালামের পিতা দাউদ আলাহিউ বাইতুল মোকাদ্দাসের নির্মাণ শুরু করেছিলেন দাউদ সালামের মৃত্যুর পর সোলাইমান আলাহিউাম বাইতুল মোকাদ্দাসের নির্মাণ শেষ করেছিলেন বাইতুল মোকাদ্দাসের নির্মাণের সাথে তোলাইমান আলাহিউ সালামের মৃত্যু সম্পর্কিত একটি অদ্ভুত এবং শিক্ষণীয় ঘটনা জড়িত নির্মাণ কাজের শেষ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ অংশ জিনদের দ্বারা সম্পন্ন করা হচ্ছিল জিনরা তোলাইমান আলাহিউয়া সালামকে এতটাই ভয় করত যে তারা কখনোই তোলাইমান সালামের সামনে আসার সাহস করত না কিন্তু জিনেরা যদি তোলাইমান সালামের মৃত্যুর খবর জানতে পারত তবে নির্মাণ কাজ বন্ধ করে দিত এই জন্য সুলাইমান আল্হিউাল্লাম একটি অভিনব পন্থা অবলম্বন করেছিলেন যখন তার মৃত্যুর সময় ঘনি এসেছিল তখন তিনি স্বচ্ছ কাচের মেহরাবে প্রবেশ করেছিলেন এই মেহরাব এমনভাবে তৈরি করা ছিল যে বাহির থেকে সমস্ত কিছুই দেখা যেত সুলাইমান আলাহিউয়া সাল্লাম একটি লাঠিতে ভর দিয়ে ইবাদতে মগ্ন হয়েছিলেন এমন অবস্থায় সুলাইমান আলাহিউরের রুহ কবচ করা হয়েছিল কিন্তু মৃত্যুর পরেও সুলাইমান আলাহিউাল্লামের দেহ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল বাহির থেকে দেখলে মনে হতো তিনি ইবাওতে মগ্ন রয়েছেন জিনরা বুঝতেই পারে নাই সুলাইমান আলাহিউয়া সাল্লাম ইন্তেকাল করেছেন জিনরা ভেবেছিল তিনি ইবাওতে মগ্ন রয়েছেন এইভাবে এক বছর অতিবাহিত হল এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণ সম্পূর্ণ হল বাইতুল মোকাদ্দাস নির্মাণ শেষ হওয়ার পর মহান আল্লা তালার আদেশ মোতাবেক উই পোকা সুলাইমান আলাহিউয়া সাল্লামের লাঠি ভেতর থেকে দুর্বল করে দিল ফলে লাঠি ভেঙে সুলাইমান আলাহিউ সালামের পবিত্র দেহ মুবারক মাটিতে পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারল যে সুলাইমান আলাহিউ আসাল্লাম ইন্তেকাল করেছেন এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে জ্ঞান অনেক বড় সম্পদ সুলাইমান আলাহিউয়া সাল্লাম জ্ঞানকে বেছে নিয়েছিলেন এই জন্য মোহান আল্লা তালা তাকে জ্ঞানের সঙ্গে বাদশাহী এবং সম্পদ দান করেছিলেন তার অসাধারণ বুদ্ধিমত্তার কারণে বাইতুল মুকাদ্দাসের কাজও সম্পন্ন হয়েছিল চলুন এবার আমরা ঈশা সালামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করি ঈসা সালাম ছিলেন বনি ইসরাইল বংশের শেষ নবী মহান আল্লাহতালা ঈসা সালামকে বনি ইসরাইলের কাছে পাঠিয়েছিলেন ঈসাইবনে মারিয়াম আলাহিউয়া সালাম তার উম্মতকে নবী করিম সালাল্লাহু সালামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন এই বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেছেন যখন ঈশা ইবনে মারিয়াম সালাম বললেন হে বনি ইসরায়েল সম্প্রদায় আমি তোমাদের কাছে মোহান আল্লাতাল একজন রাসুল হিসেবে এসেছি এবং একজন নবীর আগমনের সুসংবাদ দিচ্ছি তিনি আমার পরে আসবেন এবং সেই নবীর নাম হবে আহম্মদ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইশা সালামের পর প্রায় ছয়শ বছর পর্যন্ত কোনো নবী রাসুল আসেন নাই এরপর মহান আল্লাহ তালা সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ নবী করিম সাল্লু আলহিউ আসালামকে পাঠিয়েছেন এবং নবী করিম সাল্লু আলাহিওয়ালসাল্লামের উপর সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কোরআন নাজিল করা হয়েছে ঈশা আলাহিউসাল্লামের উপর ইঞ্জিল কিতাব নাজিল করা হয়েছিল পবিত্র কুরআনে মহান আল্লাতালা বলেছেন আমি ঈশা ইবনে মারিয়ামকে পাঠিয়েছি তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী হিসেবে এবং তাকে ইঞ্জিল দিয়েছি যাতে রয়েছে হিদায়ত এবং নূর ইবনে জোবায়ের রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত ঈশা সালামের উপর যখন ইঞ্জিল নাজিল করা হয়েছিল তখন ঈশা আলাহিউয়া সালামের বয়স ছিল তিরিশ বছর ঈশা আলাহিউ তিন বছর নব্বতের দায়িত্ব পালন করেছিলেন অর্থাৎ ৩৩ বছর বয়সে মহান আল্লাতালা ঈশা আলাহিউয়া সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন পবিত্র কুরাণে ঈশা সালামকে ১৩টি ভিন্ন নামে উল্লেখ করা হয়েছে কখনো তাকে মাসিহ বলা হয়েছে আবার কখনো তাকে আব্দুল্লাহ বলা হয়েছে আবার কখনও তাকে আবদুল্লাহ বলা হয়েছে পবিত্র কুরআের সুরা সুরাসুরা মরিয়মে ঈশা আলাহিউলামের মা মরিয়ম আলাহিউয়াসালামের নামে নামকরণ করা হয়েছে এই সুরায় মরিয়মবিন্তে ইমরান এবং ঈশা আলাহিউসালামের ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পবিত্র কুরআনে সবচেয়ে বেশিবার যে নবীর কথা বলা হয়েছে তিনি হচ্ছেন মুসা সালামের পর ঈশা সালামের কথা সর্বাধিকবার উল্লেখ করা হয়েছে ঈশা নিকটবর্তী সময়ে আবারও পৃথিবীতে আসবেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন ক্রুশ ভেঙে দেবেন জিজিয়া কর বাতিল করে দেবেন এবং বিভিন্ন ফিতনা দূর করবেন নবী করিম সালাল্লাহ আল্লাহ বলেছেন কসম সেই সত্তার যার হাতে আমার জীবন অবশ্যই এমন এক সময় আসবে। যখন বিচারক নাজিল হবেন। তিনি ভেঙে দেবেন হত্যা করবেন জিজিয়াকর তুলে দেবেন এবং সম্পদের এত প্রাচুর্য হবে যে কেউ জাকাত গ্রহণ করতে চাইবে না বনি ইসরাইলের ইতিহাসে মহান আল্লাতালা দুইবার আসমান থেকে খাবার নাজিল করেছিলেন একবার মুসা আল্হি আসালামের সময়ে এবং আরেকবার ইসেবনে মারিয়াম আলাহিউয়াসালামের সময়ে মুসা আলাহিউয়াসালামের সময়ে মান্না এবং সালোয়া নামক দুইটি বিশেষ খাবার নাজিল করা হয়েছিল মান্না ছিল সাদা মধুর মতো একটি খাবার যা শিশিরের মতো আসমান থেকে অবতীর্ণ হতো এবং সালোয়া ছিল একটি বিশেষ ধরনের পাখির গোস্ত মহান আল্লাহ তালা বনি ইসরায়েল সম্প্রদায়কে বলেছিলেন যে যার প্রয়োজন অনুসারে খাবার সংগ্রহ করবে পরের দিনের জন্য জমা করবে না কিন্তু কিছু ইহুদি এই নির্দেশ অমান্য করে খাবার জমা করতে শুরু করে দিল এই ঘটনার পর থেকেই পৃথিবীতে খাবার নষ্ট হওয়া শুরু হয়েছিল সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন